أعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والأرض وهو العزيز الحكيم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 আলহামদুলিল্লাহ আলকাউসার যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তফসিলজন্ম কারণ সদর সভাপতি উপস্থিত হাজরাত বুজর্গ ওলামায়ক রাম সম্মানে সমিত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদারি ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার মহবলেরা বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের দরবারে আলিস শহর যে মহান রকুল আল দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরফতি জান্নাতের টুকরা বাগানে ওমতের ওলামায়ক রামের মজবিশে পর আনের মজবি আমাদেরকে আল্লাহ তালা আটবার বলবার তুমি জ্ঞান করেছেন এজন্য সকল গুজারি শুক্রি আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে করে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ পঞ্চম বার্ষিক তাপসের লোকর আনফিল কোরআনের আলোচনার মাহফিল এটা একটা স্কুল ময়দান কিন্তু কোরআনের মাহফিলের বরগতে এটা জানাতের টুকরা বাগান আল্লাহ তালার কাছে ভালো কথা আর कथा जिकिर आलोचना जसीहतर आलोचना जने ज्यााटा दामी जाए जगह आल्ला जान्नर बागान बनाए जतख पर ये माहफिल चलते थक माहफिल्टन्नते टुकड़ा बागान ये सकिना और रहमत बर्षण होते थे भलो कथा आल्लाह तला तो, तो सुनने ভালো কথার দ্বারায় মানুষের মর্যাদা বাড়ে মানুষ আল্লাহ তালার কাছে দামি হইতে থাকে আর যখন খারাপ কথা হয় ভালো কথার আসর বান্দার দিলে পড়ে খারাপ কথার আসর বান্দার দিলে পড়ে ভালো কথা শুনলে ভালো কথা বললে দিল সাফ হইতে থাকে বলনেওয়ালারও দিল সাফ হয় শূন্যওয়ালারও দিল সাফ হয় খারাপ কথা উচ্চারণ করলে দিলে ময়লা পড়তে থাকে বলনেওয়ালারও ক্ষতি হয় শূন্যওয়ালারও ক্ষতি হয় আমাদের কলমী তোহারাত আর পবিত্রতা ভালো কথা শুনলে নসিহত শুনলে আসবে আল্লাহ তালা কালামে মাজিদে তার হাবিবকে বলেছেন আপনি অত্যন্ত নসিহত করুন নসিহত মুমিনের উপকার দিবে তার মানে মুমিনের দিলকে নসিহত আলোকিত করবে কারিমাজুর করবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি জরুরত হল কলবি তোহারাত কলবের আলো অন্তরের আলো দরকার চতুর্দিকে খুব আলো জ্বলতেছে যে সকল এলাকায় বিদ্যুৎ নাই ওই সকল এলাকায় বিদ্যুতের আলো যাইতেছে রোডঘাট বিদ্যুতের আলো দিয়ে সজ্জিত হইতেছে লাইটিং ভালো হইতেছে কিন্তু মানবাত্মা মানুষের দিল দিন দিন অন্ধকার হইতেছে যখন মানুষের দিল অন্ধকার হয়ে যায় তখন ওই মানুষগুলো খারাপ মানুষ হয়ে যায় ঠিক কিনা ডিজিটাল করবেন দেশ ডিজিটাল ডিজিটাল হবে সুন্দর হবে উন্নত হবে আলোকিত হবে দেশ কিন্তু অন্তরে যদি অন্ধকার থাকে তাইলে শান্তি আসবে না এবং শান্তি পাওয়া যাবে না শান্তি পাইতে হইলে দিলকে সুন্দর করতে হবে পালকে সুন্দর করতে হবে অন্তকরণকে সুন্দর করতে হবে আমরা যাহের সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত করার পেছনে ব্যস্ত कारण आप जाहिर देखी हम बैन देखी ना हम चोर दियार जिनिटा जेटा देखते पाल तर सौंदर्य मंडित करार पिछने मेहनत भलो जहर देखिए कारण जहर देखे डाका जमन आप मानुषर सुरत देखी तुंदर मानस देख देखे पड़े हमीन मत चेहरा यौंदर् देखे बोले আমরা মানুষের সুরত দেখি ওপর দেখি এ কারণে যার মাথায় চুল নাই তারাই আমরা টাকওয়ালা বলে ডাক দিই এ টাকওয়ালা এ টাক এদি এরকম ডাকে আমরা মানুষের জাহের দেখিয়ে কারণে যার চোখ নাই তাকে আমরা অন্ধ বলে কানা বলে ডাক দিই এই কানা এই অন্ধ এদিগায় আমরা মানুষের জাহের দেখিয়ে কারণে কাউকে লুলা বলে ডাক দিই যার পায়ে সমস্যা তাকে লোলা আতুর বলে ডাক দিই ল্যাংড়া বলে ডাকলি কেউ খাটো তাকে বেটে বলে ডাক দি কেউ দেখতে একটু মোটা তো তাকে মুটু বলে ডাক দেয় মুটু বলে ডাকেন না যুবক বইলে বসে আছেন কেন ডাকেন না এরকম এই মোটো এদি গায় তো বলে বলে আমার সামনে একজনে আর একদিন ডাক দিতেছে এই পটল এদি আমি প্রথম মনে করলাম পটল বুঝি তার নাম পটল বলে ডাক বি নাম পটল না পটল নাম হইতেও পারে এখন নাট বলতো নাম রাখে পটল রাখলে অসুবিধে বললাম পটল কি তার নাম না নাম পটল না দেখেন না দেখতে পটলের মতোই দেখা যায় আগা করেছে এখন মাঝখানের মোটা দেখা আমরা যাহের দেখি তাই এরকম ডাকি কেউ এখন চিক চিক মানুষ তার গায়ে গোষ্ঠীর সংখ্যা কম তো তারের ডাক দেয় একটু লম্বা হইলে ডাক দেয় তার গাছ এদিকে আমরা জাহের দেখি এ কারণে আমরা জাহের দেখে ডাকা ডাকি করছি কাউকে নোটো বলে ডাক দিয়ে কাউকে চিকনা বলে ডাক দিয়ে এই যে ডাকগুলো বললাম এই প্রত্যেকটা ডাক কবিরা গুণা প্রত্যেকটা ডাকি যুবক ভাইরা বলেন এই ডাকগুলো কবিরা গুণা এই দাগগুলোর মাধ্যমেও গুণা আমল নামায় জমা হবে হাসরের কঠিন ময়দানে এমনও হইতে পারে এমন একটা গুণাহের কারণে জাহান নামের আগুন এরকম ডাক জীবনে আর কেউ দিবেন কেউ কাউকে ব্যঙ্গ করে ডাকবেন হ্যাঁ যুবক ভাইরে ডাকবেন বন্ধু বান্ধবকে ব্যঙ্গ করে ডাক দিবেন কারাগারা ব্যঙ্গ ডাক দিবেন না আত্মরেন তো দেখুন মাসা আল্লাহ জন আর তোলেন সোজা করেন আলোচনা যে শুনতেছেন বোঝা যাক আঙুলগুলো খুলে দেন এরকম দেন নাড়া চারাদেন নাড়া চারাদ জোরে জোবান খুলে বলেন আল্লাহ এই আমার আলোচনার যে আমরা মানুষের জাহের দেখি কিন্তু আল্লাহ তালা আমাদের জাহের দেখে ডাকো দিবেন না আল্লাহ তালা জাহের দেখেন না তবে হ্যাঁ আল্লাহ তালা বান্দার বাঁধেন দেখেন এবং বাতের লক্ষ আল্লাহ তালা অন্তর দেখেই বাংলাকে ডাকা ডাকি আমরা কিন্তু অন্তর অন্তর যেটা আল্লাহ তালা দেখেন সেইটা সুন্দর করার পেছনে মেহনত আমাদের খুব কম আমরা জাহেরকে সুন্দর করার খুব মেহনত করতেছি এ কারণে জাহের সুন্দর হইতেছে বাপের অসুন্দর অসুন্দর হওয়ার কারণে পাপাচার বাড়তেছে জলুম বাড়তেছে অশান্তি বাড়তেছে ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা অশান্তি বাড়তেছে দেড় হাজার বছর আগের কথা এটাকে বলা হয় জাহিলিয়াতের দিনগুলো ওগুলোকে বাংলায় বলে কালো যুগ অন্ধকার যুগ অন্ধকার যুগ কি জন্য বলে ওই জমানায় কি সূর্য উঠত না নাকি কথা বলেন সূর্য উঠত না হ্যাঁ রাতের বেলায় পূর্ণিমার চাঁদ আলো দিত না দিত তো রাতের বেলায় চাঁদ উঠত দিনের বেলায় সূর্যের আলো আলোকিত করত তারপরেও ওই যুগটা বলা হয় অন্ধকার যুগ সূর্যের আলো আছে চাঁদের আলো আছে ঘরের বাতির আলো আছে কিন্তু মানুষের দিলের আলো নাই অন্তকরণ অন্ধকার তার আলো নষ্ট হয়ে গেছে হৃদয় অন্ধকার হয়ে গেছে এ কারণে হৃদয়ে অন্ধকার থাকার কারণে আলোর ভেতরেও মানুষ অপরাধে ব্যস্ত আছে এমনকি সূর্যের আলোতে কাবা বাই তোল্লার তো তারা উলঙ্গ অবস্থায় করতেছে এত জঘন্য হয়ে গেছে সূর্যের আলোতে উলঙ্গ হয়ে কফ পরে দিল কতটুকুন খারাপ হয়ে পড়ে অথবা নিজের কন্যাকে জীবন্ত দাখুল করে কতটুকুন খারাপ হয়ে পড়ে জেনা ব্যবিচার অত্যাচার অনাচার এত বেশি যে এই অন্ধকার পাপের অন্ধকারের দিকে লক্ষ্য করে এই জমানাকেই গালি দেয় এক কালো যুগ অন্ধকার যুগ তার মানে বোঝা যায় যদি जमानार मानुषर दिल जो अंधकार तक जमाना का सूर्य आलो थका अवस्था अंधकार जमाना हो जाए और जदि जमान मानस सुंदर हो जाए तोाली युग हो जाए फतेह मक्का गल मक्का मदिनार मानगुर दिल सुंदर सोनी युग हो ग এমন যুগ হয়ে গেছে দিল সুন্দর হওয়ার কারণে অন্ধকার রজনীতি দরজা জানালা বন্ধু ঘরের ভেতরেও একটা পাপ হয় না অথবা মরু প্রান্তরের মধ্যেও কোন মমিন মুসলমান কোন অপরাধ করে না মরু প্রান্তর দিয়ে জন নারী তার ইজ্জত সম্ভ্রম নিয়ে একা কি রাস্তা চলে হেঁটে যায় কোনো যুবক দিকে ফিরে তাকায় না এমন শান্তি এমন সুন্দর এ কারণেই জমানাকেই বলা হয় সোনালি যুগ একদিকে হলো অন্ধকার যুগ আর একদিকে হইল সোনালি যুগ অন্ধকার যুগ বলা হইল মানুষের দিল অন্ধকার হওয়ার কারণে সোনালি যুগ বলা হইল মানুষের দিল সুন্দর হওয়ার কারণে ঠিক কিনা ধরে আওয়াজ পরিবার ঠিক কিনা এ কারণেই কোন ব্যক্তির ভেতর যদি সুন্দর হয়ে যায় ব্যক্তিটা ভালো হয়ে যায় কোন পরিবারের ভেতর সুন্দর হয়ে গেলে পরিবার ভালো হয়ে যায় সমাজের মানুষের ভেতর সুন্দর হয়ে গেলে সমাজটা ভালো হয়ে যায় রাষ্ট্রের মানুষের ভেতর সুন্দর হয়ে গেলে রাষ্ট্রের মানুষ ভালো হয়ে যায় জমিনের মানুষ ভালো হয়ে যায় জমিনটাই ভালো হয়ে যায় আর যখন অন্ধকার হয়ে যায় তো জমি দেখার হয়ে যায় আমাদের তো শিক্ষা বেড়েছে আক্ষরিক জ্ঞানের মেহনত হওয়ার পরে এখন ঘরে ঘরে ইঞ্জিনিয়ার ডাক্তার পাওয়া যাবে আগে কমছিল যে চার গ্রামের জন্য এক মল বিশাপ নোয়াখালী থেকে অথবা কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে আসছেন উনি মানুষকে দিন শিখাইছেন দাঁড়াচ্ছে ওনার অবস্থা শেষ এখন তো ঘরে ঘরে মুস্তি মহাদিশ সাহেবাদিস আছে বক্তা সাহেবেরও অভাব নেই শিক্ষাও তো বেড়েছে সব তো বেড়েছে ডিজিটাল হইতেছে বিজ্ঞানের উন্নতি হইতেছে কিন্তু মানুষের দিল অসুন্দর হওয়ার কারণে গৃহযুদ্ধের দিকে ঠিক জোরে আওয়াজ করে বলেন ঠিক না দিল অসন্তার হওয়ার কারণে পাপ কাপ বেশি করতেছে এই জন্য থাকতে হবে এইভাবে আমি যাহের দেখি আল্লাহ তারা যাহের দেখেন না আমি চুল ছাড় মাথা দেখলাম আমি অন্ধ চোখ তাকায় দেখলাম বিকালাঙ্গ অঙ্গ পা আমি তাকায় নজর করে দেখলাম আমি মানুষের চামড়ার সৌন্দর্য দেখলাম हमारे चोक दिया क्षमता देखल भार भलो बाड़ी देखल भलो गाड़ी देखल आसमान मालिक अल्लाह आल्लांतु जाहिर नजर को तकया देखें ना अथवा जाहिर नजर आलिक एम नाम मालिक बंदार बार दी। देख दीरा बदार ऊपर देखे डी কঠিন ময়দানে আল্লাহ তালা আপনারা আমার অন্তর দেখে ডাক দিয়ে যদি পছন্দ হয় তাহলে আল্লাহ তালা ভালো অন্তরের মালিক বান্দা বলেকে ডাক দিয়া পুরস্কার দিয়া গোলা আমার বান্দা বলে ডাক দিয়া নিজের জাননাতে প্রবেশ করাই দেব দিল সুন্দর কি দিয়া হবে দিল সুন্দর টাকা দিয়া হবে দিল সুন্দর ক্ষমতা দেওয়া হবে দিল সুন্দর শিক্ষা সার্টিফিকেট দেওয়া হবে দিল সুন্দর কি এমন দুনিয়ার এই সকল সামান দেওয়া হবে হ্যাঁ দিল সুন্দর কিছু জিনিসের দ্বারায় হবে জিকিরের দ্বারায় দিল সুন্দর হবে কোরআনের তেলাওয়াত করলে শুনলে দিল সুন্দর হবে কোরআনের তফসিল শুনলে দিল সুন্দর হবে দিনের উপরে আসল পড়বে আল্লাহ দিল সুন্দর মানুষদের সহলতে বসলে পড়ে দিল সুন্দর হবে এগুলোর দ্বারাই মানুষের আত্মার সুন্দর আসবে যখন আত্মার সুন্দরকে এসে যাবে এই মানুষটা তখন আল্লাহ আমরা তো সবাই আত্মা সুন্দরের দাবিদার আমরা বলে থাকি যে হুজুর নামাজ না পড়লে কি হবে দিল সুন্দর আছে ই বলে নাই তো শুধু এবার না করলে কি হবে ভেতর মানতে পারি না কিন্তু ভেতর ফ্রেস ভেতর ফ্রেশ কোন ময়লা নাই ভালো আছি না আপনার এ দাবিতে আপনি হলা আপনার দাবিতে আপনি হলা আপনার ভেতর সুন্দর হয়ে কিছু আলামত লাগবে ভেতর যার সুন্দর হয়ে যাবে তার জাহিনী কিছু আলামত বা কিছু আলামত যার ভেতর সুন্দর হবে তার জবানের কথা সুন্দর হয়ে যাবে তার আমল সুন্দর হয়ে যাবে আর যার ভেতর খারাপ তার কথা খারাপ জবান খারাপ হয়ে যাবে আমল খারাপ হয়ে যাবে মানুষ দুই প্রকার কিছু মানুষ খারাপ কথা বলে খারাপ আমল করে আর কিছু মানুষ ভালো কথা বলে ভালো আমল করে যারা ভালো কথা বলে ভালো আমল করে। এটার দলিল তাদের ভেতর সুন্দর আর যাদের বেতর খারাপ তারা ভালো কথাও বলবে না ভালো আমলও করবে না আল্লাহ তালার কাছে ভালো কথা ভালো আমলের দ্বারায় বান্দার মূল্য বাড়ি অবশ্য বর্তমান সমাজে খারাপ আমল খারাপ কথা বললে বললে পাওয়ার বাড়ি যে খারাপ কথা বলবে তার পাওয়ার বেড়ে যাবে দেখেন না যাদের জবান খারাপ ওদের পাওয়ার বেড়ে যায় যারা জবানের যত ভয়সা কথা বলে যত উল্টো বলতে পারে ওর নিরাপত্তা কথা বেশি হয়ে যায় ওর ডাক কত বেশি হয়ে যায় ও তত বেশি পাওয়ারফুল হয়ে যায় ক্ষমতা হয়ে যায় জবান খারাপ আমার আর আল্লাহ কেউ যদি সম্মান পেতে চায় যেমন মুসলিম জাতির ইজ্জত এসেছিল তাদের জবানের সৌন্দর্য এবং আঙুলের সৌন্দর্যের মাধ্যমে এক সময় এ সৌন্দর্যের কাছে রোম পারস্যের মতো পড়া শক্তি বড় শক্তি তারা ট্যাক্স দিয়ে চলাফেরা করেছে এবং মুসলমানদের কদম চুমেছে যখন মুসলমানের জবান ভালো ছিল আমল ভালো ছিল আর যখন মুসলমানের জবান খারাপ হওয়া শুরু হয়েছে আমল খারাপ হওয়া শুরু হয়েছে এবার মুসলমান প্রত্যের আর পাশ্চাত্যের কাপেরদের কদম চুমা আরম্ভ করেছে আর দান করা আরম্ভ করেছে ঠিক জবান খারাপ আমল খারাপ মর্যাদা নিচে নেগেছে এত তুমি আর মর্যাদা কবর আসরের মর্যাদা আছে না কবর আসরের মর্যাদাও যদি কেউ চায় নাস্তিকরা যেমন ফালাফালি করে লাফালাফি করে না পাল্টা পাল্টা কথা বলে কি জন্য জানেন ওরা সম্মান পাবে ওরা মনে করে আমি বিয়ে কি হয়ে গেল ঠিক আপনি বললেও ঠিক না বললেও তুমি ঠিক ওরা যে লাফালাফি করে ওদের জবানদের তলের ইসামি জবান খুব বড় হয়ে গেছে এটা হল ওরা সম্মান কামায়ের জন্য উল্টা বলে আমেরিকার কাছে প্রিয় হওয়ার জন্য উল্টা বলে দানাদের কাছে ইহুদিনের কাছে প্রিয় হওয়ার জন্য উল্টা বলে ঠিককি না করে আবার যে বলেন ঠিককিনা মুসলমানের ঘরে জন্মায় জমান খারাপ করে সম্মান অর্জনের জন্য জবান খারাপ করে অথবা আমল খারাপ করে কিছু আছে সম্মান বল লেগে ফোন করে এখন তারে জন্য মানুষ ভয় পায় এজন্য পিস্তলের পাতা ময়া ফেল উল্টা কাজ করে সম্মান এবার সবাই তারা বলবো নেতাজি কেমন আছেন এজন্য পুনার কাজ করে প্রকাশ্যে দিবালকে খারাপ করে সম্মানের আসন পাওয়ার জন্য মালিক কিন্তু সম্মান খারাপ জবান খারাপ আমল ওদেরকে দিবেন না মালিক বলেন مَنْ كان يُرِيدُ الْعِزَّةَ فَلِلَّهِ الْعِزَّةُ جَمِيعًا مَنْ كَانَ يُرِيدُ الْعِزَّةَ فَلِلَّهِ الْعِزَّةُ جَمِيعًا إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ إِلَيْهِ يَصْعَدُ الْكَلِمُ الطَّيِّبُ وَالْعَمَلُ الصَّالِحُ يُرْفَعُ ভেতরে খারাপি থাকলে আল্লাহ তালা তাদের জন্য শক্ত আজ প্রস্তুত করে রেখেছেন তাদের খারাপি তাদেরকে খারাপের ভেতরে ফেলবে যাদের জবান ভালো যাদের আমল ভালো তাদেরকে সম্মান দান করবে আল্লাহ ইজত দান করবে দুনিয়াতেও আল্লাহ তাদের ইজ্জত বাড়াই দিবেও ইবান ভালো হয় আমল ভালো হয় ইজতের মালিক কি আওয়াজ করে বলেন ইজ্জত দেওয়ার মালিক কিবান করে বলেন ইজ্জতের মালিক কি দুনিয়ার ইজ্জতের মালিক কি নাকি জনগণ ভারত আমেরিকা দ্বারা ইজ্জতের মালিক ভোট ইলেকশন ইজতের মালিককে জোরে আওয়াজ করে বলেন ইজ্জতের মালিককে আরো জোরে আওয়াজ করে চিৎকার করে মুসলমানের আওয়াজ বলেন সকল ইজ্জতের মালিককে যখন চাইবেন ইজ্জত দিবেন যখন চাইবেন আবার কান ধরে নামাই দিবেন সকল কিছুর মালিক তিনি যারে খুশি ইজ্জত দিবেন চারে খুশি করবেন কিন্তু তাদের দিল ভালো তাদের ইজ্জত দিবেন দুনিয়াকেও তাদের কথা ভালো হয়ে যাবে জবান ভালো হবে তাদের আমল ভালো হবে আজকে মুসলমানদের জবান খারাপ হয়ে গেছে মুসলমানদের আমল খারাপ হয়ে গেছে মুসলমানরা ভালো কথা বেশি বলে না খারাপ কথা বেশি বলেন জোরে আওয়াজ করে বলেন ভালো কথা বেশি বলে না খারাপ কথা বেশি বলে রেডিওতে ভালো কথা বেশি না খারাপ কথা বেশি জবান ধরে আওয়াজ করে বলেন টেলিভিশনে ভালো কথা বেশি না খারাপ কথা বেশি বই মেলায় ভালো কথা বেশি বিক্রি হতেছে না খারাপ কথা বেশি ইন্টারনেটে ভালো কথা বেশি না খারাপ কথা বেশি ফেসবুকে ভালো কথা বেশি না খারাপ কথা বেশি মঞ্চে মাইকে ভালো কথা বেশি না খারাপ কথা বেশি খারাপ কথা মঞ্চ মায়ের থেকে উঠে গেছে এমনকি খারাপ শব্দ সাংসদদের জবানে খারাপ শব্দ ডুবে গেছে সংসদে বসে বসে খারাপ কথা বলে ঠিক কিনা ধরে আবার দেওয়া বলেন ঠিক কিনা জাতির কান্দারির দাবিদার হয়ে খারাপ জবান জবান খারাপ জবান খারাপ এমনকি দিনের দাওয়াতের ভিতরে খারাপ কথা ঢুকে গেছে ওয়াজ করতেছে খারাপ কথা বলে ওয়াজ না করলে এখন আর ওয়াজ টেস্ট লাগে না হাসাইতে পারে নাই মজাইতে পারে নাই খারাপ কথা ইবাদতের ভেতরে পর্যন্ত ঢুকে গেছে মানুষের যখন দিন খারাপ হয় তখন জবান খারাপ হয়ে যায় আর যখন মানুষটার জবান ভালো হয়ে যায় তখন দিল ভালো হয়ে যায় मानुषार जब आमल भलो तक तिल भलोताल दिल भलो हुम भलोम भलो कथा बंदर जावा सब आकाशें चले जाए बंदार जीवन सकल कथा दु भाग जाए किसु कथा गंगार उपयुक्त किसु कथा विजारे बमपाले उपयुक्त ভালো কথা বললে এটার সাথে সাথে জমিনে থাকে না এটাও উপরে চলে যায় ভালো কথা আকাশে চলে যায় উপরে চলে গেছে জবানে আলহামদুলিল্লাহ বলেছেন উপরে চলে গেছে জমিনে রয় নাই উপরে চলে গেছে খারাপ কথা বলেছেন শয়তানের কাছে নিচে আছে জমিন না পাকতেছে খারাপ কথা শয়তালের পাণ্ডুলিপি হয়ে জমিনে থাকে ভালো কথাগুলো সব আকাশে চলে যায় আল্লাহ কাছে বান্দার যত ভালো কথা যায় তত বান্দা যে ভালো এটা জরি হয় বান্দাগুলা ভালো আর যখন খারাপ কথা বেশি হয়ে যায় বান্দাগুলার ভেতরে আসলে খারাপ এজন্যে মুমিনের একটা গুণে তামিন কথা কাও উদ্যবানে কখনো উচ্চারিত করবে না কি মনে বললেন কথা বলার দান করেছে সূর্যকে কথা বলতে দেয় নেই চাঁদকে কথা বলতে দেয় জমিনকে কথা বলতে দেয় কোন দিয়ে গেল কোন যোগ্যতা দেয় নাই ইনসলানকে নিয়েছে এমনি না সূর্যর যদি কথা বলার যোগ্যতা থাকত হয়ে নিজের সন্তানকে কোন থেকে বিরত থাকায় কথা বলতে পারো নাই নেতা হয়ে তার কর্মীকে অপরাধ থেকে বিরত থাকায় কথা বলতে পারো নাই হ্যাঁ বড় ভাই হয়ে ছোট ভাইকে অপরাধ করো না এতটুকু লালফাজ জবানে তুমি উচ্চারিত করতে পারো নাই সূর্যের যদি জবান থাকত সূর্যের আলোতে দাঁড়িয়ে অপরাধ করলে সূর্য দেখে বলতো কম বস্তব কোথাকার আমার আলোকে দাঁড়িয়ে রাতে করিস না জমিন কথা বলতে পারলে জমিন বলতো আমার জমিন চিনি বের হওয়ার আমার উপরে দাঁড়িয়ে অপরাধ করিস না আজকাল যা ভালো কথা বলে তাদের বাধা জানে দেয় গানে বাধা নাই যাত্রায় বাধা নাই বাধা আওয়াজ করে বলেন চাইবেন বাধা এসে যাবে তার মানে হব কথা পছন্দ করতেছে না তার মানে দিল খারাপ ধরে আওয়াজ দেওয়া বলেন দিল খারাপ যাদের দিল খারাপ তাদের জন্য আল্লাহ তালা মজবুত শাস্তি প্রস্তুত করে রেখেছেন ভয়াবহ শাস্তি আর যাদের দিল ভালো তাদেরকে আল্লাহ তালা ডাক দিয়ার দান করবেন ফাহ কথা খারাপ কথা জমানে বলবো না ইনশাআল্লাহ বলেন করে আওয়াজ করি বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ খারাপ বলতে বই খারাপ হয়ে গেল কলামিষ্ঠটা খারাপ লিখতে লিখতে নোবেল পায় গেল খারাপ বলতে বলতে জবান খারাপ করে রাষ্ট্রীয় মর্যাদার দাফন পায় গেল তাই বলে কিন্তু তার দাম আসলে বানে নাই আল্লাহর কাছে যদি কেউ মর্যাদার আসন পাইতে চায় তাহলে ভালো কথা জবানে উচ্চারণ করতে হবে সরকারে দো আলম নবী বলেন যদি ভালো নাই বলতে পারো তাহলে অন্তত সুখ থাকো খারাপ কথা জবানে উচ্চারণ করো না যে চুপ থাকে সে নজর পায় সর্বরে দুেন পালন পালন আল্লাবি বলেন যে চুপ থাকে সে নাজ পায় যায় জবানটা ব্যবহার করলো না নাজাত পাওয়া যাবে থাকলে নাজাদ পাবে কারণ বনি আদমের দুই জিনিস শাসরের ময়দানে ওজন করা হবে দুইটা জিনিস প্রমাণ করবে সে দিল ভালো লোক সে মত দুটি জিনিস প্রমাণ করবে আমাল বনি আদম বনি আদমের আমল যা কিছু সে করেছে তার কর্ম এটা মিদানের ডান পালা পাম পালায় ভাত করে তোলা হবে খারাপ আমায় বাবা মূল ডান পালায় রহমতুল্লাহ বলেন যাত দিলের মধ্যে দশটা গুণ জায়গা দিবি দশটা দোষ থেকে নিজেকে বাঁচায় রাখবে তার দিল ভালো সে শান্ত দিলের মালিক পবিত্র দিলের মালিক দশটা গুণ জায়গা দিবে দশটা দোষ থেকে দিল বাদ মুক্ত রাখবে তাহলে তার দিল ভালো তাকে আল্লাহ তারা ডাক দিয়া জাহাত দিবে হাকিম লোকমান লুকমান আলিস সালাতাম আরো সংক্ষেপ করে বলতেছেন হাকিম্মদ মুজাদ মিল্লা মৌলানা আশরাফ আলী রহমতুল্লাহ হাকিম লুকমানের ওল নকল করেছেন হাকিম লুকমান যার নামে কালামে মজিদে আল্লাহ সুরা লুকমান নামক সুরাদান করেছেন হাকিম লোকমান বলে তোমরা কি পবিত্র দিলের মালিক হিসেবে মালিকের আহ্বান শুনে জানাতে পুরুষ পাইতে চাও তাইলে তোমরা চারটা গুণ নিজেদের দিলের ভিতরে আনো কয়টা গুণ জোরে বলেন কয়টা গুণ আওয়াজ করে জোরে আওয়াজ করে বলেন কয় গুণ থাকবে দিলের ভিতরে চারটা গুণ যে দিলের ভিতরে চারটি গুণ পাওয়া যাবে ওরা পাঁচ দিলের মালিক এদেরকে আল্লাহ তালা তাক দিয়ে জানা দিবি চারশো কিতাব বসে চার বাদে হাকিম লোকমান কয় বর্ধের কাছ থেকে চারশো কিতাব সংগ্রহ করেছেন চার শত কিতাবের ভেতর থেকে মাত্র চারটি কথা পেয়েছেন যা চার শত কিতাবের নির্যাস হাকিম উসমান বলি চারশো কিতাবের নির্যাস মাত্র চারটি কথা যদি চারটা গুণ কোন মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে তাকে আল্লাহ তালা পবিত্র দিলের মালিক বলে জানার দিবি তার কিছুই না থাক স্রোত না থাক টাকা না থাক ক্ষমতা না থাক দিল বালক চারটি গুণ লাগবে ভিতরে দুইটা দিন স্মরণ লাগবে যে ইনসানের দিলের ভিতরে দুইটা দিন স্মরণ থাকবে সে পবিত্র দিনের মালিক আর যার ভিতরে এই দুই স্মরণ নাই ওটা হয়ে যাবে কিছু দিল আছে পাক দিল কিছু দিল আছে না পাক দিল কিছু দিনের ভিতরে আল্লাহ তালার নিজে অবস্থান করেন আল্লাহ ঠিকানা হজরতালাতাম আল্লাহর সাথে তোর পর্বতে যায় কথা বলেন কয়াগম্বর মূস আল্লাহ কি কেবল আল্লাহ তোর পাহাড়ে আপনার সাথে কথা কই মালিকু আপনার কোন সহজ ঠিকানা আছে কিনা জানতে চাই আল্লাহ তালা মশাকে দেখি বলে কালি মল্ল মসা তোর পাহাড়ে এসে এসে কথা বলো কিন্তু আমার সহজ ঠিকানা হল মুমিন বান্দার ভাঙ্গা দিল শিকাস্তা দিল আমার প্রেম ভরা দিল মুমিনের দিল আমি আল্লাহর ঠিকানা কিছু দিনের ভিতরে আল্লাহ তালা ঠিকানা বানায় দেন এরা হয়ে যায় আল্লাহ আর কিছু দিল শয়তান চেম্বার বানায় নেন ওয়ের শয়তানের শয়তানের চেলা শয়তানের মামা তোমায় খালা তোমায় সবার কেউ ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে চিল্লায় জোরে বলেন ঠিক কিনা চিল্লায় জোরে আওয়াজ করে জোরে বলেন ঠিক কিনা কিছু জায়গায় সয়তান থাকে কিছু জায়গায় রহমত থাকে যেমন কিছু ঘরের ভিতরে রহমতের ফিরিশা থাকে সরকার ওই সকল ঘরে ঢুকতে সালাম দিয়ে ঢুকতে দরকার এভাবে সুন্নত আসসালাম কিন্তু যদি ওই ঘরের ভিতরে তসবির থাকে কুকুর থাকে তাহলে রহমতের ফিরিশা নাই ওই ঘরটায় রহমত ডুবতেছে না রহমদের বিরিশটা না হয় বাথরুম যেমন বাথরুম না পাক বেডরুমে ডুবেন সালাম দিয়ে ডুবেন যদিও তালা হয় চাবির দাঁড়ায় তালা খুলিলা পর্যায়ে দ্বারা সালাম দিয়ে তারপরে ঢুকবেন আর বেডরুমে না ডুকে বাথরুমে ঢুকতেছেন বাথরুমটা না পাক তাই এ জায়গায় ঢুকার সময় দোয়া করতে হবে আর কিছু দিলের ভিতরে আল্লাহ আছে আল্লাহ যে দিলগুলোতে আছে ওই দিলগুলোকে কষ্ট দিলে আল্লাহ খুব কষ্ট পায় যায় ঠিক আসতে পারেন ঠিক তাহলে ঠিক আমরা ঠিকা দিলকে কষ্ট দিতে নাই এজন্য কোন কবি বলতেছেন তোর যদি মাথা খারাপ হয় তাহলে তোর যদি মাথা খারাপ হয় তাহলে থাক তোর যদি মাথা খারাপ হয় যাক তুই কোরআন শরীফে আগুন লাগাই দি মসজিদ মায়া আগুন ধরা দি মুমিনের দিলে কষ্ট দিসবি না মুমিনের দিলে কষ্ট দিবি না সবজো মৈরো মুসুজো আতি সুন্দর কাজন মৈরো মুসব সুজো আতি সুন্দর কাুতখানবাসী মরদুমা জারি মুকুম সাথী মরদুমা জারি মুকুম খিল গুজর আকবর দিল গুজর গা হে জল আকবর দিল মালিকের ঠিকানা দিল ভঙ্গ কার দিল মালিকের ঠিকানা যাতার দিল মালিকের ঠিকানা কিছু দিলের ভিতরে আছে নেফাকি কিছু দিল আছে অন্ধকার আর কিছু দিল আছে আলোকিত দিল যে আলোকিত তিল গুলোর ভিতরে কম আজ কম কোন থাকবে ওটা মালিকের ঠিকানা হাকিম লোকমান দুইটা জিনিস দিলের ভিতরে সব সময় স্মরণে রাখবা তাহলে দিল হবে জিন্দা দিল আর যদি দুইটা জিনিস স্মরণ না রাখো তাহলে তিল হবে দিল। দিলের ভিতরে দুটা জিনিস স্মরণ লাগবে দিলের মধ্যে মুমিন সব সময় স্মরণ লাগবে আল্লাহ জিব্বার দ্বারায় আল্লাহ জিকির সব সময় করা যায় না বাথরুমে গেল জিব্বার জিকির নিষেধ এইবার কমল কিন্তু দিল এক সেকেন্ডের জন্য আল্লাহ স্মরণ থেকে খালি রাখার উপায় নাই মুমিনের দিলে হারদ হার সময় হার রক্ত তার সব সময় তার দিলের মধ্যে আল্লাহ স্মরণ থাকবে চক্ষুটা বন্ধ করে ওহের যুবকেরা তোমরা একটু নিজেরা নিজের জেন দিয়ে তালাস করে দেখো ওই সময়টার দিকে একটু নজর করে দেখো যে সময় তুমি কবিরা কোনায় লিখতে ছিল ঠিক ওই সময়টা নজর করে তাকা দেখো ও সময় তোমার মাওলা তোমার স্মরণ ছিল না শপথ ওই মালা যদি ওই মালিকের স্মরণ তোমার আমার দিনে থাকতো তাহলে ওই সময় করতে পারতাম জোরে আওয়াজ দিয়ে বলেনের দিন সবসময় স্মরণ রাখবে কাকে জোরে বলেন কাকে আপনার আমার মালিককে মর্দে মুজাহিনের মতো জোরে আওয়াজ করে মুসলমানের আওয়াজ বলেন মালিককে আরো জোরে আওয়াজ করে বলেন মালিককে জন্য ফেল না গো হাজার মশগালু হে দিন রাত গো হাজার মশগালু হে দিন রাতা আপসে গা ফেলি বান্দা আপসে গা ফেল নে আমাদের আল্লাহ বুজুর্গরা এক সেকেন্ডের জন্য দেখে আল্লাহ থেকে গাফেল রাখে নাই এজন্য যে দিলের মধ্যে আল্লাহ নাই ওই দিল দিল নয় ওটা ফয়তানের ডাকা ঠিক কিনা ধরে আওয়াজ দিয়ে বলেন আওয়াজ করে মুসলমানের আওয়াজে জিল্লা করে বলেন ঠিক কিনা করে কিন্তু দিলে আল্লাহ মুমির নাই কিনা ধরে আবার যেবার ীর দরজা তার গোয়ালিনী তার মেয়েকে ডেকে বলতেছে মেয়ে দুধে পানি মিশায় দে মেয়ে তার দিলের ভিতরে আছে আল্লাহ বলতেছে মা দুধে পানি মিশায় দিন খালিফাঙ্গের শাসন দারি মদিনায় কল্লা থাকব মার মায়ের পিছার মাটিতে পারবো কি মা সত্য সত্যই অগ্রতম দরজায় দাঁড়ায় দিছে জবাব কত সুন্দর মেতা বলে মাগ ঘরের দরজায় ওমর নাই তাই বলিকে আল্লাহ নাই ওমা ঘরের দরজায় ওমর নাই তাই বলিকে আল্লাহ দেখে না গোবা মালিকের স্মরণ যখন দিনে রয়েছে অন্ধকার ঘরের ভিতরে দরজা বন্ধ অবস্থায় দুধে পানি দিতে পারে নাই আর দিবালাটি অপরাধ প্রবণতা হইতেছে খুন খারাপই হইতেছি কারণ হইল নামে মুমিন আসলে দিলের ভিতরে আল্লাহ নাই দিলের ভিতরে ঢুকে রয়েছে ক্ষমতা দিনের ভিতরে ঢুকে রয়েছে দাদা দিলের ভিতরে ঢুকে রয়েছে প্রাচ্যের পাশ্চাত্যের মডলের দাদা সব সময় শরণে রাখবে এটা হলো আল্লাহ দ্বিতীয় নাম্বার দিলের ভিতরে সব সময় শরণ রাখবে মিন তু শরণ মিন তু শরণ যার বলার কথা মনে থাকে না নিজে মরবি তা জান মনে নাই সে একজনকে মারাই আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন যার মরার কথা মনে থাকে না ও মন যার মরার কথা মনে থাকে নাও সেনা করে ঠিকিরা ধরে আবার যে বলেন ধরে বলেন ঠিকিরা মরা ভুলে গেলে নিজের মৃত্যু ভুলে গেলে অপরাধিলিপ্ত হয়ে যায় আরে আকলাফ তুঝে তুমি আসে জানা আরে আকল না তুঝে জানা হে তুঝে এক দিন মো আপনি রঘু তো দেখানা হে তুঝে এক দিন আপনি রঘু কোখানা ভে হম সব সুয আখির ঠিকানা ইয়া যে মোট যদি কারোর দিলে থাকে তাহলে ওই দিল মনে রাখছে না ভুলে রাখা যে গুণা আলিম তার কাছে এলিম আছে এলিমের বড় ফুলে থাকি আর একজনের সাথে কথা কয় না না যোগ্যতা ভুলে যাও যোগ্যতা ভুলে যাও তোমার অর্জন ভুলে যাও অর্জন ভুলে যাও তাহলে অহংকার তোমাকে আক্রান্ত করবে না আক্রমণ করবে না কি স্মরণ রাখবা গুণা নিজের পাপ স্মরণ রাখবা গুণা স্মরণ রাখবা এগুলো ভুলে যাওয়া চাই ডাক্তার বড় শিক্ষিত এটা যদি স্মরণ রাখি তাহলে সেখানে বলবে আর বলবে আমার প্রচেষ্টা ডিগ্রি ওর তো কিছু নাই অথচ তুমি আরো কিন্তু একসাথে ছেলেবেলায় একসাথে গলায় গলায় উঠেছো তারা চিন্ন না ডিগ্রি এটা স্মরণ রাখতে নাই ভুলে যাওয়া চাই নেকামলের কথা স্মরণ রাখতে নাই নেকামল দিলের পকেটে রাখতে নাই ন্যাকামল বান্দার একমাত্র ধন যা দিয়ে আছে উপরের দিকে যায় শুভ আনাল্লা আমি এই দামি দলটাকে নষ্ট করতে নাই টাকা দামি তাই ব্যাংকে রাখলা স্বর্ণ দামি সিন্ধুকে আটকায় রাখলা তোমার ন্যাক আমল অনেক দামি তাকে আঙুল নামার ব্যাংকে রাখো দিয়ে তাকে খালি বানায় রাখো দিন যদি খালি থাকে ন্যাক আমার বলো না থাকে তাহলে বেশি ন্যাক কাজ করতে পারবে বেশি উপবে আকাবের বুজর্গরা স্মরণ রাখে না আমাদের আকাবের বুজুর্গরা নিজের নামের শুরুতে কিছু লিখতেই চায় না শান্ত ভাব শুরু করি লেখতেন নাচিজ শানসুর ভাব কত বড় একজন আনেন ছিলেন কত বড় লেখক ছিলেন কত বড় পিন ছিলেন কিন্তু লেখছেন নাচিজ শান্তর ভাব বাংলা বই যাদের পড়ার অভ্যাস থাকে আছে বাংলা প্রসারই খুইলা তোমরা যুবকেরা তাকো অগ্নি লিখেছেন নাচিজ আর এখন ভিতরে সে কিছু নাই কিন্তু লকব লাগায় শত্রুটা আমি নিজের চোখে তো কমপক্ষে পঞ্চাশটা লকব করছি পঞ্চাশ লোকের হবে একজনের নামে পঞ্চাশটা লক কত লকব যে লাগাইছি খালি উপরের দিয়ে যাইতেছি আমরা তো স্মরণ রাখি আল্লাহ আল্লাহ স্মরণ রাখে নাই সাহাবিরা স্মরণ রাখে নাই সাহাবিরা মনে করত যে আমাদের কিছু নাই পুঁজি নাই সিদ্দিকে আকবরের মতো মানুষ আবু বাকাজার নাম আবু বাকের দিলার ভিতরে কিছু নাই আবু বাকার সিদ্ধিক সিদ্দিকে আকবর যার নাম আবু বাকার সিদ্দিক সিদ্দিকদের সবচেয়ে বড় আসনটা যার সিদ্দিক আকবার আবু বকা এ আবু বকার এত বড় আল্লাহ জান্নাতের আবু ডাকবে জান্নাতের থেকে আবু ডাকা হবে আস আবু আমার ভেতর দিয়ে জান্নতে এসে যান আবু বাকারকে আল্লাহ জান্নাতের ডাকবে কিন্তু আবু বকার উন্মতের শ্রেষ্ঠ মুমিন হওয়ার পরেও মুসলমান হওয়ার পরেও আবু বকারের দিলের মধ্যে কিছু নাই জান্নাত বাকি গুরুস্তানের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় আবু বকার কানতেছে কান্নার আওয়াজ দূরে চলে গেছে আবু বকারের কান্নার আওয়াজের লক্ষণ পাশে চলে আসছে সে বলে আমির মুমিন কাদেন কেন্দ্র সে দেখ বলে এই সেই জান্নাতুর বাতি কবরস্থান এই কবরস্থানের মধ্যে আমার বহু দস্তরা ঘুমায় রয়েছে যাদের জিন্দগির অর্জন এত যে তারা কবরের জগৎ জান্নাতির ভিতরে ঘুমাইতেছে তারা জান্নাতির পুরস্কার পাইছে কিন্তু আমি আবর আমার জিন্দগিটা জয় করলাম আমার জীবনটাই আমি নষ্ট করে ফেলাইলাম আমি কিছু কামাই করতে পারলাম না চিন্তা করতেছি কপরি হচ্ছে না জানি আমার কি ভালো হয় আবু অফের দিলের ভিতরে কিছু নাই আমরা ছোট ছোট আমল করে তো দিলের ভিতরে পড়ে নেতার লোকের দিন মুসাফা করছে এই ছবিটা ঘরে কানায় রাখে হ্যাঁ লাগে তিনি হ্যাঁ খুব ভালো সম্পর্ক প্রধানমন্ত্রীর লাগে প্রেসিডেন্টের সাথে ভালা সম্পর্ক এমপি মন্ত্রীর সাথে দৌড়াইতে ছিল করেছে তো ছবিতে আইসা আছে গর্বটা কি কিন্তু যে রসুলের সাথে মুসাফা করছে সে দিনের ভিতরে রাখে না হজরত রেফাই রহমতুল্লাহ রেমেন হয়ে গেছে কিন্তু দিনের ভিতরে কিছু নাই বাবু সালামের মধ্যে যে পড়ছে সে ডাকতেছে আর বলতেছে ওহে আসি রসুল গোল তোমরা যারা রসুলের রোজা জিয়ার এসেছো তোমাদের পায়ের গুলিটা তোমাদের পায়ের তোমরা তোমাদের ওই ধুলাওয়ালা পা যে আমাকে লাথি দিয়ে দিয়ে তোমরা যাও অল্লাহ আকবর জোরে বলেন অল্লাহ আকবর আরে চিল্লা জোরে আওয়াজ দিয়ে বলেন অল্লাহুক্ত তুমি কোনো ছাত্র দল করো ছাত্র রাজনীতি করো তুমি একটা নেতা এজন্য তোমার গল্প খুব যে আমি সম্পাদক সাহ না এগুলো দিলে রাখো না দিলে রাখার জিনিস না এগুলো জোরে সরার মিতাদ মর নিজেকে তুমি জানো দিলের ভিতরে তুলনা রাখা আবু বখের দিলের ভিতরে কিছু নয় আবু বখার কিভাবে কান্দে পাইখান আমি কি নিয়ে অথচ আবু বকরের অর্জন কিরকম আছে সরবারে তো আন একদিন হাঁটতেছেন চন্দ্রিমা রাত্রিতে আয়সা কি বলে আয়সা আসমানের দিকে নজর করে তাকায় দেখো কত তারকা আছে এ তারকা কি মানুষ শেষ করতে পারবে আয়সা আয়সা করে না মানুষের সাধ্য নাই আকাশেরে তারকা গুইনা শেষ করে আল্লাহর রসুল বলে মানুষ যেমন আকাশেরে তারকা গুইনা শেষ করতে পারবে না আমার উন্নতের মধ্যে এমন একজন মানুষ আছে যার নাক গুইনা তিরিশ শেষ করতে পারবে না তার নাম কি রসুল নাম কি হজরত আশা বাপের নাম আসবি আল্লাহর রসুল বলে তার নাম হল হত্তাবের ছেলে ওমর আরে আসতে নয় জোরে চিল্লায় জোরে বলেন আল্লাহ যার ন্যাক গুইনা ফিরিশ তারা শেষ করতে পারবে না তার নাম উম আয়সা বলে আমার বাবা আবু বাকর কি আবু বাকের নেক গুইনা শেষ করা যাবে না আল্লাহ প্রশ্ন হজরত আয়সা কি জড়ায় আদর করে তুমি কি আমার আবু বকারের কথা জিজ্ঞাসা করো নাকি আশা আমার আবু বকারের জিন্দগিতে এমন একটা রাত্রি আছি ওই রাত্রিটা ধরিয়া যদি এক পালায় আরকের গোটা জিন্দগি ধরিয়া যদি ইয়ার এক পালা দেওয়া হয় আবু বকারের একটা রাত্রির মতন আল্লাহ মিতানের পালাতে শুরু করে যার জীবনের একটা রাত্রির অর্জন এত কিছু নাই ওই রাত্রি কিরেই বন্ধু আবু বাকার কোটি কোটি নকল নামাজ করেছেন না করেনি ওই রাত্রিতে আবু বাকার শত শত খতম কর আনের এলা सिद्धिके अकबर हायर वही रजनी रजनी जिंदी बंदीगर चीते बी रत्रि नामज पड़े खत्म कर आबू बकार मूल्य रिटार क्या रहे आबू बकर कलेमारदाय দুশ্মন তখন আবু বকর সর্বারে দলনের পাহাড় দা হিজরতের ওই রজনী গোটা মক্কা সুরের দুশ্মন হয়ে ঘরের করেছে আল্লাহর রসনুল নিজের ঘর থেকে বের হয়ে গেছেন গোটা মক্কা রসুলের দুশ্মন আর রসলুর ঘর থেকে বের যায় হিজরতের রাত্রির সাথী আবু বকরের দরজায় আল্লাহ নবী আবু বকার বলে ছোট্ট করে একটা ডাক সাথে সাথে আবু বকার দরজা খুলে বাইরে হয়ে আসছেন আল্লাহ নবী বলে আবু বকার এক ডাক দিয়ে দরজা খুলে বেরু হয়ে আসলেন আপনি কি বিছানায় ঘুমান নাই আবু বকার বলে ছয় মাস আগে যখন শুনেছি হৃদরতের সাথে আমি ছয় মাসের ওই ইঙ্গিত ছয় মাসের আরামের ঘুম হারাম দরজায় মাথায় ঘুমায় মহাব্বত ওই রাত্রির এত দাম মিজানের পালায় ওমরের গোটা জেল লেগেছে ইতিবাচিত সরবার এত আলম্বী রোতের রাত্রিতে হাঁটতেছে আবু বাকারা একবার নবীর ডান পাশে হাটে একবার নবীর বাম পাশে হাটে একবার নবীর সামনে হাতে একবার নবীর পেছনে হাটে আল্লাহকে আবু বাকার একবার দানে একবার বামে একবার সামনে একবার পেছনে এমন কেন করেন তারা চুল বল গোটা মক্কার চুলের দুশ্মন কিন্তু আর সে মালিক আল্লাহ তালা করে সুলকে তাকায় তাকায় দেখতেছে বেদনা ভরা দিয়ে ঘরে সেরা মদিনায় যেতেছে আর মালিক নজর করে তাকায় তাকায় আপনাকে দেখতেছে মক্কার কাফেরা আপনারা যদি তীর মাইরা ফেলায় আল্লাহ চোখের সামনে কাফের তীর যদি সুলের গায়ে লাগা যায় আবু অক্কার মুখ দেখাইতে পারবে না এই জন্য পাশে দাঁড়ায় যখন ডান পাশে দাঁড়ায় তখন মনটা কয়ের না জানি বাম পাশ থেকে তিরা সেই বাম পাশে এসে দাঁড়ায় আবার যখন বাম পাশে হাটে মনটা কয় না জানি সামনের থেকে দুশ্মনে তীর মারতে পারে সামনে দাঁড়া যায় যখন সামনে দাঁড়ায় মনটা কয় না জানি পেছন থেকে কোনো তীর রসুনের গায়ে লাগে কিনা আমি পেছনে দাঁড়া যাই রসুল বা আবু বাকতে লাগলে আল্লাহ দেখতে পারবে না হিজরতের রাত্রিতে আবু বাকর ছিল পাহারা পাহারাদ মক্কার গোটা মক্কা দুশ্মন আর আবু বকার পাহার হিজরতের রাত্রিতে গাঁয়ের সুরের বোহার ভেতরে আবু বাকারের রানে দিয়ে সারবারে আলম রানে মাথা দিয়ে ঘুমাইতেছে পায়ের গুড়ালির তারায় সিদ্ধ্রি বন্ধ করে রাখছে গোড়ার সিদ্ধ্র পায়ের গুড়াল মধ্যে সাপে কামড় দিতেছে সিদ্ধি কাজবার না চলা যায় না সাপের কামড়ে আমি মারা যাই তাও ভালো আর ঘুমে দেখা যাওয়া যাবে না এমনও পাহারা যখন একটা রজনীতে ছিল তখন ওই রজনীটার দাম উমরের গোটা জেন্দিবি চেয়েতে বেশি হয়ে গেছে বন্ধুরে কহে আমার যুবকেরা তোমার রাজনৈতিক দর্শন কি তা আমার জানার বিষয় নয় তবে আজ কি তোমার আমার জীবনে এমন কোনো রাত্রি যেই রাত্রি তার রসুলের পাহারা দিয়েছি যে রাত্রি তার রসুলের ইজ্জত পাহারা দিয়েছি তোমার আমার জীবনে আজ কি দিনের এমন কোন অংশ যেই অংশটা রসুলকে পাহারা দিয়ে চাও পনেরো কোটি মুসলমানের চোখের সামনে রসুলের ইজতের পাহারা যদি নাই হয় আবু বাকারকে জান্নাত ডাকবে তোমার আমার মতো উন্মতকে জান্নাত বলবে দুর্ভাও দুর্ভাও এমন কালেমার পরিচয় মেয়ার জান্নাতে পদম দিও না তোমার আমার জীবনে কি আছে এমন কোনো ভালোবাসার চিত্র যা হাসরের কঠিন ময়দানে দাবি হইতে পারে তোমার আমার দিলে রইল অহংকার তোমার আমার দিলে রইল গর্ব সিদ্ধিকে আকবরের দিলের ভিতরে গর্ব নাই অহংকার নাই সিদ্ধিকে আকবর কান্দে হায় হায় না তো গুরুস্থানে আমার কত দোস্তরা ঘুমিয়ে দিছে যাদের জীবনের এত অর্জন তাদের অর্জনের কারণে স্মানের মালিক তাদের কিন্তু আবু ইবনে পোহা কোন সম্বল নের মুখ দেখায় এই চিন্তা আবু বকার কারণে আবু বকারের দিন যখন এমন খালি আল্লাহ তালা আবু বকারের নামটা মন্দির সিদ্ধিকে আকবরের জায়গায় লেভেছে হাকিম লোকমান বলে আল্লাহর কাছে পবিত্র দিলের মালিক হইবার চা তাহলে দিলের ভিতরে নিজের জীবনের অর্জন না দিলের ভিতরে রাখবে আল্লাহ দিলের ভিতরে থাকবে কে জোরে বলেন কে কারো জোরে আওয়াজ জোরে বলেন কে দিলের ভিতরে থাকবে রসুলের মহাপত দিলের ভিতরে থাকবে কারের মতো নবীর মহাপাত দিনের ভিতরে থাকবে আল্লাহ তালার ইয়াদ দিনের ভিতরে থাকবে নৃত্য স্মরণ দিনের ভিতরে কিউ কষ্ট দিলে ওইটার স্মরণ রাখা যাবে না ওইটা ভুলে যেতে হবে ওই আগার তুমি করছে তাই তো ভুল যাও কেউ তোমায় কষ্ট দিয়েছে এটাকে তুমি ভুলে যাও যদি স্মরণ রাখো তাহলে তুমি প্রতিশোধের আগুনে চলবে তুমি তখন হত্যাকাণ্ডে লিপ্ত হবে মারামারি করবে আর যদি ক্ষমা করে যাও তাহলে আসমানের মালিক আল্লাহ ফিরিসা গুলোকে ডেকে বলবে ফিরিসারা আমার এই বান্দাটা আমার আর বান্দারে মাপ করে দিছি আমি যদি করে মাপ না করি তাহলে রফারের নামের ইজোট থাকে না তোরা সাক্ষী থাক ও আমার বান্দারে মাপ করেছে তো আমি আল্লাহ করে মপ করে দিল যমনাতীব যাদের পবিত্র হবে তাদেরকে আল্লাহ তাআলা রাত দিবেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ই যে ছ বাতেন কি সুন্দর করেছ যদি নাই করে তাহলে তৈরি হয়ে যাও তোমার জাহের মালিক দেখে না তোমার বাতেন মালিক তাকে নজর করে দেখি যদি তুমি বাতেন সুন্দর করো তাহলে আফলা وَاذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى قَد أَفْلَحَ مَنْ ذَكَّرَهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا اقطার করি সুন্নতে বরকার ও ভাই আমরা যেভাবে অন্ধকারের ভিতরে পড়ে আছি আমরা কি পারব এমন কোন শপথ গ্রহণ করতে যে আমাদের তিলে থাকবে আল্লাহর शरण নিত্য শরণ আমাদের দিনে থাকবে আবু বফরের মতোটা চুলের ভালোবাসা আমাদের দিনে থাকবে আঞ্জার মতটা চুলের ভালোবাসা আমাদের দিনে থাকবে আমরু আসের মতো রচনের ভালোবাসা আমাদের দিনে থাকবে আমাদের দিন আমরা দুনিয়ায় ওই সকল অহংকার করবো এগুলোর না থেকে হেফাজত করব যদি এটা হয় আজকের আলোচনায় তোমার আমার শপথ তবে আজকের মাফিলটাও তোমার জন্য আমার জন্য উপকারী দিন তোর আনের আলোচনা তোমার আমার জন্য উপকারী আল্লাহ তালায় শপথ গ্রহণ করার তো বিদ্যান গুলোর বলে নামি নবীর দুশ্মনার চতুর্দিকে মাথা চালা দিল কলম্বাস এমন যারা জাগ্রত হয় নাটির মানচিত্রে তাকিয়ে দেখো দেড়শত কোটি মুসলমানের সরকারে সরকারকে বিচারাঙ্গ করে সরকারকে আঘাত করে গুচ্ছা করে কথা বলা হইতেছে तो हमार दायित्व ए पंत ही शेष जो कुछ हुआ से हुआ जो कुछ होगा तेरे करम से ही होगा जाने जिंदगी आनार तौफिक दान कर क्यों जुदी कष्ट पे थे माप ची आमल आहवान जाना यतुकून जानी আমার মুস্তসার কথা এখানেই শেষ দিতেছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহ কবরকার